মার্সাদ ইবনু আবদুল্লাহ ইয়াজানী রহমতুল্লা আল্হী হতে বর্ণিত তিনি বলেন আমি উকবাহ ইবনু জুহানী রজিআলাহ তু আল্লাহ এর নিকট গিয়ে তাকে বললাম আবু তামিম রহমাতুল্লা আল্লাহ সম্পর্কে একথা বলে কি আমি আপনাকে বিস্তৃত করে দেব না যে তিনি মাগরীবের ফরজ সালাতের পূর্বে দুরাকাত নফল সালাত আদায় করে থাকেন উকবা রজিল্লাহ তুয়ালাহু বললেন এতে বিষয়ের কী আছে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের সময় আমরা তা আদায় করতাম আমি প্রশ্ন করলাম তাহলে এখন কিসে আপনাকে বাধা দিচ্ছে তিনি বললেন কাজকর্মের ব্যস্ততা